উপলক্ষে বিশেষ লেকচার সিরিজ সিরিজটিসুল সুরাব আকার রমাদান নিয়ে পরপর বেশ কয়েকটি আয়াত আছে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 এর মাধ্যমে আপনার কাছে বিশুদ্ধ তাওহিদের একটি বার্তা দেয়া হচ্ছে সেটি হল আল্লাহ সাথে আপনার সরাসরি সম্পর্ক আপনার এবং আল্লাহর মাঝে না আছে কোনো বার্তাবাহক না আছে কোনো আলী এমনকি নবী নন সাল্লা দোয়া সরাসরি আপনার এবং আল্লাহর মাঝে এটি পূর্ণাঙ্গ তাওহিদ বিশুদ্ধ তাওহিদ তাই এখানে কোনো কল নেই দোয়ার বিশেষ সময় সকল পরিস্থিতিতে সকল সময়ে দোয়ার জবাব দেয়া হয়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 অজু করে দুই রাকাত নামাজ পরে কীবলামুখী হয়ে হাত তুলে দোয়া করুন বর্ণনায় আছে হাত একবার এত উঁচু করেছিলেন যে তার বগলের শুভ্রতা হয়ে গিয়েছিল কখনো তিনি বুক পর্যন্ত হাত উঁচু করেছেন কখনো আঙ্গুল তুলে দোয়া করেছেন আর আঙ্গুল তুলে দোয়া করায় কোন সমস্যা নেই কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে তখন চিরঞ্জীব ও সম্মানিত আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন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 একই ভাবে কোরআনে আছে উচ্চ বা অতিবর্তী পন্থা অনুসরণ করো সুরাবনি ইসরায়েল একশো দশ উদ বিনয় ও গোপনীয়তা সহকারে তোমার রবকে ডাকো সুরা আরাফ আয়াত পঞ্চান্ন এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে অবলম্বন করতে এটি হল আদুলের মধ্যে আল্লাহ তার প্রশংসা করেছেন যখন সে তার রবকে ডাকল নিভৃতে সুরা মারিয়াম আয়াত নয়। ভাবে এমনটা হয়ে গেলে সমস্যা নেই কিন্তু ইংরেজিতে এটা খুব একটা না হলেও আরবিতে এমনটা ঘটে আরবিতে একে বলা হয় সাজা যখন ছন্দ মিলিয়ে দোয়া করার বারাবারি রকম চেষ্টা করা হয় আল্লাহ বলেন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 আল্লাহ যদি শয়তানের দোয়া প্রত্যাখ্যান না করে থাকেন তিনি কি আপনার আমার দোয়া ফিরিয়ে দেবেন কি মুশ্রিকরাও একটা সময় যাতে তিনি সারা দেন আর যখন তারা কোনো জলজানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠ ডাকে অতপর যখন তিনি নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে করতে থাকে। আনকাবুত আয়াত মহাসাগরের ও বাতাস যখন ডুবিয়ে দিতে হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে শির্ পরিত্যাগ করে কিছু সময়ের জন্য আল্লাহর দিকে ফিরে আসে তারা আগেও আল্লাহর সাথে শরিক করেছে এবং আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর তারা এ কাজ আবারও করবে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 তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হল না সালাফদের মাঝে দেখা যায় কেউ ২০ বছর ধরে একটা জিনিস চেয়ে তা পাননি তার পরেও তারা এ আশা ছাড়েননি যে আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া শুরুতে মাঝে এবং শেষে নবী সাল্লা আলহামের প্রতি দুরুত পড়ুন এবং মাঝেও কোনো দুরুত পাঠ করুন আবু সুলাইমানা দারিমি একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন নবী সাল্লু আলাই ওপর দুরুদ পরে দোয়া শুরু করুন এবং দরুদ পরে দোয়া শেষ করুন কেন দেখুন কি চমৎকার উক্তি নবীর প্রতি দুরুদ পড়লে তা এমনিতেই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশ কবুল করে মাঝের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতেই পারে না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 এই ঘটনা শুনে ফুদাই ইয়াজ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন কিছুদিন আগে এক ভাই আমাকে একটি ভিডিও দেখিয়েছিল সেখানে একদল মুসলিম একটি আর এক বিচারক রায় দিল যে তাদের ফাঁসি দেয়া হবে তারাও হেঁটে বের হলেন সেও হেটে বের হলো তারা কারাগারে ঢুকলেন আর সে চলে গেল দিন যেতে থাকলো ভিডিওটাতে মূলত বন্দীদের একজন কথা বলছিল তিনি বললেন আমরা খুব মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তিনি আমাদের মর্যাদার সাথে কারাগার থেকে মুক্তি দেন আর আমরা দোয়া করতে থাকলাম আপনি যদি একাকি কারা প্রকোষ্ঠে নির্যাতনের দিয়ে যান তাহলে দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসছে তিনি বললেন আমরা ভাবলাম কেউ এসে একদিন হয়তো আমাদের কারাগার খুঁরে বের করে নিয়ে যাবে অথবা কারাগার বিস্ফোরিত হয়ে খুলে যাবে অথবা ভেঙে যাবে কিংবা ভূমিকম্প হবে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 কেবল কোরআন তালাওয়াত জিকির আজকারের কারণে আপনি যেমন সব পাবেন তেমনি শুধু দোয়া করার ফলেও আপনি সব পাবেন হ্যাঁ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর শুধু দোয়া করার কারণেও পাবেন কারণ সেটাও একটা তাই আল্লাহর কাছে কারণে করুন এবং তার কাছে ফিরে যান আল্লাহর দরজাগুলো গুলো কখনোই বন্ধ হয় না আলাহ সাইন মুহদ ও আল্লাহ ওয়াসাবি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলমিন रेईन ड्रवस मीडियार प्रोजेक्ट समर्थकू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट